Bangla, to your Vedas and your life that God is ইয়াস division in Islam is prohibited, we understand.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 তোমরা আল্লাহ নামে ডাকো অথবা রহমান যে নামে ডাকো না কেন সকল সুন্দর নাম তো তাঁরই আপনি আল্লাহ তালাকে যে কোনো নামে ডাকতে পারেন তবে সেটা হবে একটা সুন্দর নাম যে নামে মনে কোনো ছবি ভেসে উঠবে না আর পবিত্রকরণে আল্লাহ সবানুআ তালার এরকম নিরানব্বইটা বৈশিষ্ট্যের কথা উল্লেখ করা হয়েছে আর রহমান আর রহিম আল হাকিম পরম করুণাময় পরম দয়ালু পরম জ্ঞানী সব মিলিয়ে নিরানব্বইটা আর সবার উপরে আছে আল্লাহ আমরা মুসলিমরা কেন আল্লা সবানুয় তালাকে ইংরেজি গড না বলে আল্লাহ বলে ডাকি কারণ আরবি শব্দ আল্লাহ এটাকে বিকৃত করা যায় না इंगरेजी गड के अवश्य विकृत कर गडर पर बसाले गडस गडर बहुवचन आल्लर नहीं कुल हुआ एक आल्ला एक अद्वित जो गडर पर डी डबल दिन तड मान महिला ईश्वर पुरुष आल्ला महिला आल्ला किसलमे आल्ला सेवान आल्ला जेंडार नहीं आलदा যদি গডের পরে ফাদার বসান সেটা হবে গডফাদার সে আমার গডফাদার আমার অভিভাবক আল্লাহ ফাদার বা আল্লাহ আব্বা বলে কিছু নেই ইসলামে গডের পরে মাদার বসালে সেটা হবে গড মাদার আল্লা মাদার বা আল্লাহ আম্মা বলে কিছু নেই ইসলামে আল্লাহ সম্পূর্ণ আলাদা শব্দ যদি গডের আগে টিন বসান তাহলে হবে তিন গড তার মানে নকলেশ্বর ইসলামে টিন আল্লাহ বলে কিছু নেই সেজন্য আমরা মুসলিমরা আল্লাহ সোয়ানহ তালাকে ইংরেজিতে গড না বলে डा तब जो मुसलिम भाईरा अमुसलिम भाई आल्ला सामान तला सम्पर्नते चान अमुसलिम भाई आल्ला सम्पर् ना जानते परें से क्षेत्र में आल्ला के, के बोझाते गडवा ईश्वर व्यवहार करे जेमन कर समस्या नहीं तब मन कर दीते चाह गब्दा आल्ला शब्द सठबाद नये आल्ला नाम পৃথিবীর প্রধান ধর্মগুলোর পবিত্র গ্রন্থগুলোতে রয়েছে হিন্দু ধর্মগ্রন্থেও ঋগ্বেদে উল্লেখ করা হয়েছে গ্রন্থ নম্বর দুই অধ্যায়ে এক অনুচ্ছেদ এগারো ঈশ্বরকে বলা হয়েছে ইলা বা আলা মানে সৃষ্টিকর্তা আল্লাহ সামানার নাম উল্লেখ করা হয়েছে ঋগবেদ গ্রন্থ নম্বর ৩ অনুচ্ছেদ তিরিশ অনুচ্ছেদ দশ এছাড়াও ঋগ্বেদ গ্রন্থ নম্বর নয় অনুচ্ছেদ সাতষট্টি পরিচ্ছেদ তিরিশ বেদের অনেকগুলো অনুচ্ছেদেই সর্বশক্তরকে বলা হয়েছে আল্লাহ এবার আসুন আমরা ইমানের দ্বিতীয় স্তম্ভটা দেখি অর্থাৎ ফেরেস্তাগণ হিন্দুজমের কথা যদি বলতে হয় এই ধর্মে ফেরিস্তা বা দেবদূত বলে কোনো ধারণা নেই তবে এই ধর্মে অতি মানবীয় কিছু লোক আছে তারা যা করতে পারে সাধারণ মানুষ তা পারে না ইসলাম ধর্ম অনুযায়ী ফেরেস্তাগণকে সৃষ্টি করেছেন আল্লাহ সাবাহ তাদের তৈরি করা হয়েছে আলো থেকে ফেরেস্তাগণের নিজস্ব কোনো ইচ্ছা নেই তারা আল্লাহ সাবান সব নির্দেশ মেনে চলেন আর তাদের বিশেষ কিছু কাজের জন্য সৃষ্টি করা হয়েছে যেমন জিবাইল আল ইসলামের দায়িত্ব ছিল আল্লাহ সাবাহ তালার আসমানি কিতাব নবীরগণের কাছে পৌঁছে দেয়া এবার আলোচনা করব ইমানে তৃতীয় স্তম্ভ নিয়ে তার মানে ধর্মগ্রন্থ প্রথমে আমরা বলব হিন্দু ধর্মগ্রন্থ নিয়ে হিন্দু ধর্মগ্রন্থগুলো প্রধানত দুই ভাগে বিভক্ত শ্রুতি এবং স্মৃতি শ্রুতি মানে যা প্রকাশিত হয়েছে যেটা শোনা গেছে যেটা মনে করা হয়েছে যেটা বোঝা গেছে হিন্দু বিশেষজ্ঞরা দাবি করেন শ্রুতি হচ্ছে সর্বশক্তমান ঈশ্বরের বাণী এগুলোই সবার উপরে শ্রুতির দুটো ভাগ হচ্ছে বেদ আর উপনিষদ বেদ শব্দটা এসেছে সংস্কৃত শব্দ ভিদ থেকে যার অর্থ জ্ঞান বেদ মানে সবচেয়ে উৎকৃষ্ট জ্ঞান এটা পবিত্র বেদ এগুলোই সবচেয়ে পবিত্র आर बेद होट चार प्रकार प्रथम ऋग्वेद एखे आज प्रशंसाचक गान जजुर्वेद एखे आत्सर्ग कर नियमकानुन तर समेद ये रहीीत सबशेष अथर्वेद एखे आदु विद्यार मंत्र বেদ হল হিন্দু ধর্মগ্রন্থগুলোর মধ্যে সবচেয়ে বিশুদ্ধ আর পবিত্র এই বেদগুলো এগুলো কখন লেখা হয়েছিল বা অবতীর্ণ হয়েছিল এটা কেউ জান না আর্য সমাজের স্বামী দয়ানন্দ সরস্বতীর কথা অনুযায়ী তিনি বলেছেন বেদ হচ্ছে একশো কোটি বছরের পুরনো তবে বেশিরভাগ বিশেষজ্ঞ বলেন যে বেদগুলোর বয়স হবে আনুমানিক চার হাজার বছর সঠিক দিন তারিখ জানা নেই অবতীর্ণ হয়েছিল বা কে লিখেছিল সেটাও জানা নেই পৃথিবীতে প্রথম কিভাবে এসেছে সেটাও কারো জানা নেই কিন্তু তারপর বেদকে সর্বশক্তিমান ঈশ্বরের বাণী বলে মনে করা হয় আর বেদই হচ্ছে হিন্দু ধর্মগ্রন্থগুলোর মধ্যে সবচেয়ে পবিত্র এর পরে আছে উপনিষদ হিন্দু ধর্মে দুইশোরও বেশি উপনিষদ আছে তবে প্রচলিত আছে একশো আটটা উপনিষদ কিন্তু উপনিষদ বেশ গুরুত্বপূর্ণ কেউ বলে দশটা কেউ বলে বারোটা কেউ বলে আঠারোটা এই উপনিষদটা অনুবাদ করেছেন রাধা রাধাকৃষ্ণান তিনি বলেছেন মূল উপনিষদ আছে আঠারোটা এরপরে রয়েছে স্মৃতি যেটা স্মরণ আছে যেটা মনে রাখা হয়েছে এই শ্রুতির তুলনায় কম বিশুদ্ধ আর কম পবিত্র বেদ আর উপনিষদের চেয়ে আর এগুলো ঈশ্বরের বাণী না হিন্দু বিশেষজ্ঞরা বলেন মানুষকে সঠিক পথ দেখানোর জন্য মানুষই এগুলো রচনা করেছিল এগুলোকে আরও বলা হয় ধর্মশাস্ত্র এই স্মৃতিগুলির মধ্যে রয়েছে ইতিহাস মহাকাব্য দুটো অসাধারণ মহাকাব্য রামান আর মহাভারত রামায়ণ এই মহাকাব্য গল্প বলা হয়েছে শ্রীরামচন্দ্রের আর বেশিরভাগ ইন্ডিয়ানই এই গল্পটা জানে এরপর আছে মহাভারত মহাভারতে দুই আত্মীয় রাজবংশের যুদ্ধের কথা বলা হয়েছে এখানে শ্রীকৃষ্ণের গল্পও আছে আমাদের মধ্যে বেশিরভাগ লোকই মহাভারতের গল্প জানেন এরপরে আছে ভগবৎ গীতা গীতা হচ্ছে যুদ্ধের ময়দানে অর্জুনের উদ্দেশ্যে শ্রীকৃষ্ণের উপদেশ এটা মহাভারতেরই একটা অংশ এখানে আছে আঠারোটা অধ্যায় মহাভারতের বিশ্ব থেকে শুরু অধ্যায় পঁচিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত এখানে আছে মোট আঠারোটা অধ্যায় এরপরে হিন্দু ধর্মগ্রন্থগুলোর মধ্যে রয়েছে পুরাণ সেখানে আছে দেব দেবীর গল্প বিশ্বজগতের সৃষ্টি ১৮ অধ্যায়ের এই বিশাল পুরাণটা লিখেছেন মহর্ষি ব্যাস পুরাণগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ভবিষ্য পুরাণ এই হল ভবিষ্য পুরাণ যেখানে ভবিষ্যতের কথা বলা হয়েছে এছাড়াও হিন্দুজমে আরও ধর্মগ্রন্থ আছে সবগুলোর নাম বলছি না আরেকটা ধর্মগ্রন্থ হচ্ছে মনস্মৃতি হিন্দুদের আইনকানুন যেটা রচনা করেছেন মনু তাহলে সংক্ষেপে এই হচ্ছে হিন্দু হিন্দুজমের ধর্মগ্রন্থগুলো তবে সবচেয়ে প্রধান হচ্ছে বেদ যদি কোনো কথা বেদের সাথে পরস্পর বিরোধী হয় বেদের কথাই মানতে হবে বেদ হচ্ছে হিন্দু ধর্মগ্রন্থের মধ্যে সবচেয়ে পবিত্র আর মনে করা হয় এটাই ঈশ্বরের বাণী এরপর ইসলামের ধর্মগ্রন্থগুলো আমরা দেখি পবিত্র কোরণেশ্বর রহদ অধ্যায় তেরো আয়াত আটত্রিশ বলা হয়েছে প্রত্যেক যুগে আমি কিতাব পাঠিয়েছি আল্লাহ তারা পৃথিবীতে অনেক আসমানি কিতাব পাঠিয়েছেন তবে সর্বশেষ আর চূড়ান্ত আসমানি কিতাব হচ্ছে পবিত্র কোরআন আর কোরআন হচ্ছে ইসলামে সবচেয়ে পবিত্র ধর্মগ্রন্থ এটা নাজিল হয়েছিল সর্বশেষ ও চূড়ান্ত নবী মোহাম্মদ সাল্লামের উপর চোদ্দশো বছর আগে কোরান্না জেল হয়েছে আরবিতে আল্লাহ পবিত্র ক্রহণে বলেছেন সুরা ২৬ আয়াত ছিয়ানব্বই যে পূর্ববর্তী কিতাব সমূহে অবশ্যই কোরআনের কথা উল্লেখ আছে তার মানে আগের সব আসমানি কিতাবেই কোরআনের কথা বলা হয়েছে এছাড়াও পবিত্র গ্রন্থ হচ্ছে সহি হাদিস সর্বশেষ ও চূড়ান্ত নবী মোহাম্মদ সাল্লাম যা বলেছেন আজ সব কাজ করে গেছেন সেগুলো কোরআনের সহায়ক গ্রন্থ কোরআনের বিভিন্ন কথার ব্যাখ্যা আছে এগুলো কোরআনের সাথে পরস্পর বিরোধী হবে না হাদিসের কথা কোরআনের উপরে যাবে না এটা হচ্ছে শহীদ বুখারি একটা অন্যতম বিশুদ্ধ গ্রন্থ নবীজির সুনত সম্পর্কে ইমানের চতুর্থ স্তম্ভ নবী রাসুলগণের বিশ্বাস করা প্রথমে আলোচনা করব ইসলাম ধর্মের নবীর গনকে নিয়ে আল্লাহ পবিত্রকরণে বলেছেন সুরা ফাতির অধ্যায় নাম্বার পঁয়ত্রিশ আয়াত নাম্বার চব্বিশ এমন কোন সম্প্রদায় নেই যাদের কাছে সতর্ককারী প্রেরণ করা হয়নি আল্লাহ পবিত্রকরণে বলেছেন তিনি পৃথিবীতে অনেক নবীর পাঠিয়েছেন পবিত্রকরণে আছে সুরা আহজাব অধ্যায় তেত্রিশ আয়াত যার পুরুষের পিতা নয় বরং সে আল্লাহ রাসুল এবং সে নবুতের সিল মোহর তিনি হলেন আল্লাহ তালার সর্বশেষ চূড়ান্ত নবী নিশ্চয়ই আল্লাহ সর্ববিষয়ে সর্বজ্ঞ যেহেতু মোহাম্মদ সাল্লাহ্লাম আল্লাহ সালার সর্বশেষ চূড়ান্ত নবী তিনি শুধু মুসলিম বা আরবদের জন্যই পৃথিবীতে আসেননি আল্লাহ বলছেন সুরা অ্যাত আমি তো তোমাকে প্রেরণ করেছি কেবল মানব জাতির প্রতি রহমত হিসেবে বিশ্বজগতের প্রতি রহমত হিসেবে সকল সৃষ্টির প্রতি রহমত হিসেবে এই কথাটা আবারও আছে সুরা সাবাহ অধ্যায় নম্বর চৌত্রিশ আয়াত নম্বর আটাশ আল্লাহ বলেছেন আমাদের নবীজ বলেছেন এটা আছে সহি খন্ড নম্বর এক বুক অফ সালাহ অধ্যায় নাম্বার ছাপান্ন হাদিস নাম্বার চারশো নবীজ বলেছেন যে আমার আগে যেসব নবীর আসুল এসেছিলেন তারা এসেছিলেন শুধু তাদের সম্প্রদায়ের জন্য তবে আমাকে পাঠানো হয়েছে সমস্ত মানব জন্য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 थ जा महान आल्ला पवित्र कुरने उ पुन सम्प्रचार सकाले आलोचना जन्म नियंत्रण चिंताधारा शेख मुफ्ती इब्राहिम जहांगीर आलम जीवन बात ज्ञान गर्भ आलोचनार मंच परवर्ती अनुष्ठान पिसा আসনে বারে হিন্দুজমে আল্লাহ রাসুল সম্পর্কে আলোচনা করি সাধারণ হিন্দুদের বিশ্বাসটা একটু আলাদা তারা বিশ্বাস করে অবতারে এই অবতার শব্দটা এসেছে সংস্কৃত শব্দ অব থেকে যার অর্থ নিচে আর ত্র যার প্রবাহিত হওয়া অবতার মানে নিচে নেমে আসা পৃথিবীতে আসা আর অক্সফোর্ড ডিকশনারি অনুযায়ী বলা হয়েছে যে অবতার মানে হিন্দু পৌরাণিক কাহিনীতে একজন দেবতা অথবা এরকম কেউ যদি একজন মানুষের রূপ নিয়ে পৃথিবীতে আসে সাধারণ হিন্দুরা মনে করে অবতার মানে সর্বশক্তিমান ঈশ্বর মানুষের রূপ নিয়ে পৃথিবীতে এসেছেন আর এই ধারণাটা এসেছে ভগবদ গীতা থেকে অধ্যায় নাম্বার চার অনুচ্ছেদ সাত আট বলা হয়েছে আমরা এটা শুনে মহাভারতের হয়। এর অর্থ হচ্ছে যখন ধর্ম বিলুপ্ত হয়ে যেতে থাকে হে ভারত আর অন্যায় কাজ যখন বেড়ে যায় আমি তখন আবির্ভূত হই অনুচ্ছেদ আর বলছে ভালোকে রক্ষার জন্য আর মন্দকে ধ্বংসের জন্য এবং ন্যায়নিষ্ঠতা প্রতিষ্ঠার জন্য আমি প্রতি প্রতিযুগেই পৃথিবীতে জন্ম নিই যুগে যুগে আমি প্রতিযুগেই জন্ম নিই এ কথাটা আরও একবার আছে ভগবত পুরানা খণ্ড নম্বর নয় অধ্যায় চব্বিশ অনুচ্ছেদ ছাপ্পান্ন বলা হয়েছে যখনই ন্যায়নিষ্ঠতা বিলুপ্ত হতে থাকবে আর অন্যায় কাজ বেড়ে যাবে আমি মানুষ রূপে আবির্ভূত হই तब अवतारे धारणाटा जेटा बस साधारण हिंदू विश्वास करेदे को जगह पाटा हिंदू धर्मग्रंथगल मध्य सब चे पवित्र सेज वेदे ऊपर विशेषज्ञगण तधारण हिंदू जे अवतार धारणा विश्वास करण अवतार एट संस्कृत शब्द ये ईश्वर साधे सम्बन्धवाचक तमें ईश्वर निजे मानस्य पृथ्वी एसेटवाचक तुझाचे एक जो मानुष के जो ईश्वर पारा जब वेद पढ़ें वेदर को जगह अवतार सम्पर्क कि बला तब वेदे साधु सन्यासर कथा बला ऋषि कथा जैसे ईश्वर पाठ मानुष के पद देखानों कथाटे पुरोपुर ইসলামিক ধারণার মতো যে আমাদের থেকে একজনকে মনোনীত করেন এবং তার সাথে উঁচু স্তরে যোগাযোগ করেন আর এই মানুষ যাদের আল্লাহ পাঠান মানুষকে দেখাতে তাদের বলা হয় আল্লাহ নবী অথবা রাসুল যদি বেদের ধারণাটা দেখেন এটা আর ইসলামিক ধারণা একই যে আল্লাহ তার মনোনীত মানুষকে পাঠান তাকে আমরা বলি নবী অথবা রাসুল আসলে এবার দেখি হিন্দু धर्मग्रंथे अंतिम ऋषि सर्वशेष चूड़ान नबी सम्पर्लाटार उल्लेख आविष्यपुराना पर्वत खंड तीन अध्यय तीन अनुच्छेद दस थ सताश बला म्लेच्छराब भूमि के ध्वस कर एक शत्रु आज अनिष्ट करें एक मानुष के पाठ जार नाम है मुहम्मद এই শত্রুকে হারানোর জন্য আর মানুষকে পথ দেখানোর জন্য ও রাজা তোমাকে পিসাসদের রাজ্যে আর যেতে হবে না আমি আমার দয়া দিয়ে এখানে তোমাকে বিশুদ্ধ করব। দেবদূতের মতো একজন লোক রাজার কাছে আসলো আর বলল আর্য ধর্ম এই পৃথিবীতে টিকে থাকবে সত্যের ধর্ম এই পৃথিবীতে টিকে থাকবে আমাকে এখানে পাঠিয়েছেন ঈশ্বর পরমাত্মা আমার অনুসারী হবে তারা যাদের খাতনা দেওয়া থাকবে মাথায় সিন্ডি থাকবে না তার মানে পেছনে চুল তাদের মুখে দাড়ি থাকবে তারা একটা বিপ্লব করবে প্রার্থনার জন্য মানুষকে আহ্বান করবে সব আইনসিদ্ধ খাবার খাবে তবে তারা শুকরের মাংস খাবে না লতাপাতা দিয়ে তারা বিশুদ্ধ হবে না তবে তারা বিশুদ্ধ হবে লতাপাতার পরিবর্তে যুদ্ধ দিয়ে তাদের বলা হবে মুসলমান তারা হবে মাংস ভক্ষণকারী ধর্মীয় সম্প্রদায় এখন এই ভবিষ্যৎবাণী অন্য আর কারো কথা বলছে না সর্বশেষ ও চূড়ান্ত নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের কথা বলছে বলা হয়েছে যে শত্রুদের পরাজিত করবে একজন লোক যার নাম মোহাম্মদ নবীজির নাম বলা হয়েছে আল্লাহ তাল্লা তাকে শান্তিতে রাখুন আর তিনি মানুষকে পথ দেখাবেন আমরা জানি নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম আরবদের নিয়ে এসেছেন অন্ধকার থেকে আলোতে আরও বলা হয়েছে তোমার অনুসারীরা এই নবীর তার মানে মুসলিমরা তারা হবে সেই মানুষ যারা সবাই খাতনা দেয়া তাদের মাথার পেছনে লম্বা চুল থাকবে না তাদের মুখে দাড়ি থাকবে তারা একটা বিপ্লব করবে প্রার্থনার জন্য আহ্বান করবে অর্থাৎ আজান তারা সবাই সিদ্ধ খাবার খাবে তবে শুকরের মাংস খাবে না তারা লতা পাতা দিয়ে বিশুদ্ধ হবে না হবে যুদ্ধ দিয়ে তাদের বলা হবে মুসলমান তারা হবে মাংস ভক্ষণকারী ধর্মীয় সম্প্রদায় এগুলো অন্য কারো কথা বলছে না বলছে নবজি সাল্লাহ সাল্লামের কথা তার অনুসারীদের কথা অর্থাৎ মুসলিমরা নবীজি সাল্লাহ সাল্লামের নাম ভবিষ্যপুরানা বেশ কয়েকবার উল্লেখ করা হয়েছে সময়কম সেজন্য বিস্তারিত বলছি তবে কয়েকটা অনুচ্ছেদের রেফারেন্স দিচ্ছি নবীজির কথা বলা হয়েছে ভবিষ্যপুরাণা পর্বতিন খন্ড তিন অধ্যায় তিন অনুচ্ছেদ পাঁচ থেকে আট এছাড়া ভবিষ্যৎবাণী আছে ভবিষ্য পর্বতিন পর্ব তিন খণ্ড এক অধ্যায়ে তিন অনুচ্ছেদ একুশ থেকে তেইশ নবীজি সাল্লাহ সাল্লামের উপরে ভবিষ্যৎবাণী করা হয়েছে আর অনেক জায়গায় যেমন অথর্বভেদে অথার উল্লেখ করা হয়েছে গ্রন্থ নম্বর বিশ অনুচ্ছেদ একশো পরিচ্ছেদ এক থেকে ১৪ এগুলোকে আরও বলা হয় কুন্তুপ সুক্তাস কুন্তুপ এর মানে হচ্ছে তলপেটে লুকানো গ্রন্থি তার মানে এই অনুচ্ছেদগুলোর অর্থ লুকানো আছে এগুলো জানা যাবে পরবর্তীতে যেহেতু সময় কমতে চারটা সংক্ষেপে বলছি আমি প্রথম মন্ত্র বলছে তিনি হবেন নারসাংসা তিনি হবেন কাও রা রক্ষা করা হবে ষাট জন শত্রু থেকে দুই নম্বর মন্ত্র বলছে তিনি হবেন উটে চড়া ঋষি তিন নম্বর মন্ত্র বলছে তিনি হবেন মামা ঋষি চার নম্বর মন্ত্র বলছে তিনি ভাস এক নম্বর মন্ত্র বলছে তিনি হলেন নারসাংসা নারসংসা এটা সংস্কৃত শব্দ এটা এসেছে নর থেকে যার অর্থ হচ্ছে মানুষ আর সাংসা যার প্রশংসা করা হয় হিন্দি বা বাংলায় যেমন বলা হয় প্রশংসা করা সাংসাও ঠিক একই জিনিস তাহলে নরসাংসা মানে সেই মানুষ যার প্রশংসা করা হয় আর যদি মোহাম্মদের নাম আরবি থেকে বাংলা করেন সেটা হবে যার প্রশংসা করা হয় তাহলে নরসাংসা এই সংস্কৃত শব্দটার আরবি করলে হবে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম প্রথম মন্ত্রটা আরো বলছে তিনি হলেন কাওরামা কাউরামা শব্দের অনেকগুলো অর্থ আছে একটা শান্তি রাজপুত্র আমাদের নবীজি তিনি হিজরত করা করেছিলেন। এই অনুচ্ছেদে আরো বলছে তিনি ষাট হাজার জন শত্রুকে পরাজিত করবেন আর আমরা জানি মক্কার সব লোকজন তখন নবীজি সাল্লাহামের বিরুদ্ধে ছিল তাদের সংখ্যা ছিল আনুমানিক ষাট দুই নম্বর মন্ত্র বলছে তিনি হবেন একজন উঁটে চড়া ঋষি তার মানে তিনি ইন্ডিয়ান ঋষি হবেন না তিনি ব্রাহ্মণ হবেন না কারণ বলছে একজন ব্রাহ্মণ কোন বা গাদার পিঠে চড়তে পারবেন না তাহলে বোঝা যাচ্ছে তিনি ইন্ডিয়ান ঋষি নন তিনি কোন ব্রাহ্মণ নন তিনি হবেন একজন বিদেশি ঋষি বিদেশি তিন নম্বর মন্ত্র বলছে তিনি হলেন মামা ঋষি তার মানে তিনি মহা মহান ঋষি অথবা কোন জায়গায় বলছে মোহাম্মদ আমাদের নবীজ মোহাম্মদামের নাম চার নম্বর মন্ত্র বলছে তিনি হলেন রেব রেব মানে যে লোক প্রশংসা করে মোহাম্মদ সাল্লা সাল্লামের আরেকটা নাম হচ্ছে আহম্মদ সাল্লাহ সাল্লাম যার অর্থ যে প্রশংসা করে আমাদের নবীজির আরেক নাম যে প্রশংসা করে থাকে এটা সংস্কৃত শব্দ রেবের আরবি অনুবাদ এছাড়াও অথর্ভেদে অনেক জায়গায় ভবিষ্যৎবাণী করা হয়েছে নবজির কথা বলা হয়েছে অথর্বেদে গ্রন্থ নম্বর বিশ অনুচ্ছেদ একুশ পরিচ্ছেদ ছয় বলা হয়েছে একজন কারু মানে প্রশংসনীয় মানুষ সে দশ হাজার শত্রুকে পরাজিত করবে কোনো যুদ্ধ ছাড়া এখানে বলা হচ্ছে আজাবে যুদ্ধের কথা খন্দকের যুদ্ধ আমরা জানি মোহাম্মদ ইসলাম হলেন সেই মানুষ যার প্রশংসা করা হয় আর তিনি খন্দকের যুদ্ধে জিতেছিলেন আজাবের যুদ্ধ যেখানে শত্রুর সংখ্যা ছিল প্রায় দশ হাজার জিতেছিলেন কোন যুদ্ধ ছাড়াই আরও ভবিষ্যৎবাণী করা হয়েছে আধার গ্রন্থ নম্বর বিশ অনুচ্ছেদ একুশ পরিচ্ছেদ সাত বলা হয়েছে যে আবান্ধু যে ঈশ্বরের সাহায্যে বিশ জন দলনেতাকে পরাজিত করবে আবান্ধু মানে অনাথ এতিম আরেকটা মানে যে প্রশংসা করে দুটো অর্থই মোহাম্মদ সাল্লাহ ইসলামকে নির্দেশ করছে তিনি বিশ জন দলনেতাকে পরাজিত করবেন আমরা ইতিহাস থেকে জানতে পারি সে সময়ে মক্কাতে আনুমানিক বিষ্টার মতো গোত্র ছিল তাহলে নবীজ মোহাম্মদ আসলাম তিনি মক্কা বিজয়ী করেছিলেন আর এই বিশ জন দলনেতাকে পরাজিত করেছিলেন